মানবতার সমাধান সংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মুবারক জানিয়ে শুরু করছি আমাদের আহকামুল কোরআনের আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা শরিক হয়েছেন আমাদের সাথে আল্লাহ রবুল্লাহ আলমিন যেন তাদের সবাইকে কোরআন দিয়ে যেন ফায়দামান করেন কোরআন যেন আমাদের জীবনের সাথে হয়ে যায় আমরা সবাই যেন কোরআন বোঝার চেষ্টা করি আমরা যেন সবাই কোরআন পড়ার চেষ্টা করি আমরা যেন সবাই কোরআনের আমল করার চেষ্টা করি আর কোরআনের সৈনিক যেন হয়ে যায় কোরআনের দাওয়াত যেন মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি জাতি হিসেবে উম্মত হিসেবে আমাদের দায়িত্ব হলো অন্য মানুষের কাছে অন্য জাতির কাছে এই কোরআনটাকে পৌঁছায় দেওয়া কারণ এই কোরআনটা শুধুমাত্র আমাদের সম্পত্তি নয় এটা হলো পুরো মানবতার সম্পত্তি ইজ নট আওয়ার এসেট দ্যাসেট অ্যা হোল হিউম্যানিটি তাহলে হুদাল্লিন সব মানুষের জন্য হেদায়েতের আলোক বর্তিকা হলো আল্লাহর এই কিতাব এ আজিম কিতাব এই মহান কিতাব হল সব মানুষের জন্য হেদায়েত। মুসলিম হিসেবে নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের উম্মত হিসেবে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদের দায়িত্ব হলে কোরআন আমরা নিজেরা মানব এবং অন্য মানুষকে মানার জন্য দাওয়াত দিব আর এটাতে হবে আমাদের পক্ষ থেকে সব উন্মতের জন্য সব মানুষের জন্য অন্য কমিউনিটির জন্য যে বিগ কন্ট্রিবিউশন আমরা অন্য কিছু দিতে না পারি মানুষকে একটা ওয়ে অফ লাইফ আমরা দিতে পারব নিশা এবং সেটা শুধুমাত্র কোরআনের মাধ্যমে আল্লাহ যেন কবুল করেন আমাদের ধারাবাহিক আলোচনা চলছে আমার ভাইরা আমার বোনেরা সূরাতুন নিসার থেকে এখন আমরা যে আয়াতের পর যে আলোচনা আলোচনা শুরু করব এটা হলো শুরু হবে আমাদের আলোচনা বাস নম্বর 53 থেকে ইনশাআল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن মিনাল মুলক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 আর তাদের কি রাজত্বের কোনো অংশ যদি মালিক তারা হতো তাহলে মানুষকে একটা কানা করিও তারা দিত না তারা কি মানুষের উপরে এই হিংসা করবে যে আল্লাহ তাদেরকে মেহরবানি করেছেন অনুকম্পা দেখিয়েছেন তাহলে তাদের জানা উচিত আমি আল্লাহ ইব্রাহিমের কিতাব দিয়েছি দিয়েছি। এবং অনেক বড় রাজত্ব তাদেরকে আমি আল্লাহ দান করেছি এরপরও ইব্রাহিমের বংশধরদের মধ্যে কেউ কেউ ইমানদার হয়েছে কেউ কেউ আল্লাহর পথ থেকে সরে গিয়েছে আর যারা আল্লাহর পথ থেকে সরে গেল তাদের জন্য সাজা হিসেবে জাহান নামে যথেষ্ট দেখেন আল্লাহ সব হ্যান হুয়া তাহলে ইহুদি খ্রিস্টানদের প্রসঙ্গ বর্ণনা করে বলছেন তাদের তো তেমন কিছু নাই যদি আমি আল্লাহ তাদেরকে রাজত্বর মালিক বানায় দিতাম মানুষকে কোনো পয়সা করে তারা দিত না এটা কক্ষিগত করে রাখত তারা কি? তার এমন কথা বলতো যে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং তার আশেপাশে যারা আছে তাদেরকে তোমরা কোন পয়সা করি দিও না আল্লাহ যারা বারকম তোমরা রসুলের পাশে যারা আছে এদেরকে কাউকে পয়সা করে দিও না আল্লাহ তাদের মানসিকতা জানেন মেন্টালিটি জানেন আল্লাহ রব্লা আলমিন এই বিষয়গুলোকে ক্লিয়ার করে দিচ্ছেন এখনো অনেকে আছে পয়সা যে কোনো জায়গায় খরচ করা যাবে কিন্তু ইসলামের কাজে খরচ করা যাবে না ইসলামের সঙ্গে যেন কেমন একটা অ্যালার্জি তাদের আপনার যে কোনো যাত্রা গানের জন্য পয়সা খরচ করা যাবে ক্রিকেট হবে এর জন্য পয়সা দেওয়া যাবে কোটি কোটি টাকা কিন্তু ওয়াজ মাহফিল হবে তার জন্য দেওয়া যাবে না সেখানে ইসলাম শেখানো হবে তার জন্য পয়সা দেওয়া যাবে না এই মানসিকতা অনেকের মধ্যে আছে এটাও ঠিক সেম মানসিকতা আল্লাহ সু ভাইন হুয়া পয়সা যদি আল্লাহর পথে যদি আল্লাহর পয়সা খরচ করা যায় তাহলে এই পয়সাটা আপনার কাজে লাগলো আর যদি আল্লাহর পথে খরচ না করে আল্লাহর বিপক্ষে খরচ করলেন আপনার পয়সাটা নষ্ট হয়ে গেল আল্লাহর পথে যা খরচ করবেন তার বরকত আপনি দুনিয়াতেও পাবেন আখেরাতেও পাবেন মনেও শান্তি পাবেন আল্লাহর কাছেও পাবেন আল্লাহ আপনাকে বাড়ায় আবার ফেরত দিবেন আর অন্য জায়গায় যেগুলো খরচ করলেন এটা আপনার জন্য অবাল হয়ে যাবে दुनियाते कष्ट पाना खेरा पैसा कष्ट देवे कष्टर पर कष्ट जख माल मालिक हई य माल जान आल्ला पक्षे जान खरस करी आल्ला विपक्षे जान अपार सम्पत्ति आपनर हमारे समय आपनर मेधा अपन मनन आपनर जे इंटेलेक्ट आल्लासुफान हाथा दिए एबिलिटी आल्ला आला दिए আপনারা আমার যে চিন্তা চেতনা আল্লাহ দিয়েছে আপনারা আমার যে ইমোশন এবং টাইম আল্লাহ রব্ আলামিন আমাদেরকে দিয়েছেন এর কোনোটাই যেন আল্লাহ রব্বুল আলমিনের বিপক্ষে কোন অবস্থাতেই যেন ব্যয় করানা হয় আমার ভাইরা আমার বোনেরা আমার সময় আমার মনন আমার টাইম আমার এনার্জি আমার ইন্টালেক্ট আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকে যা কিছু দিয়েছেন আমার পয়সা আমার জায়গা জমিন আমি সব কিছু আল্লাহর পক্ষে ব্যয় করব আল্লা বিপক্ষে আমার একটা পয়সা আমি খরচ করবো আল্লাহ আল্লাহর পক্ষে আল্লাহর বিপক্ষে নয় তারা কি মানুষকে হিংসা করে এই জন্য যে আল্লাহ ওই মানুষের উপরে রহম করম করেছেন বিশেষ করে আল্লাহ নবীকে তারা এত হিংসা করেছে যে হিংসার কোনো শেষ নাই ইহুদি তো হিংসা বহুবার বলেছি শেষ নবী তাদের বংশের হলে তাদের কোনো আপত্তি নাই বলে তারা বলতো এমন কথা হলো তাদের স্বভাব তো আগেও আমরা ভালো দেখি না যে তাই হবে তো মুসা আল্লাহিসাল্লামকে এত জ্বালাইছিল কেন তারা মুসা আলাহিসাল্লাম তাদের বংশের ইসা আলহাম তাদের বংশের তাহলে তাকে তারা মারার জন্য এটা একটা অজুহাত আল্লাহ রব আলমিন বলছেন যে আমি মোহাম্মদ সাল্লাহ আলহিমকে নবী বানাইছি এটা আমার খুশি আমি কাকে নবী বানাবো এটা কি তোমাদের কাছে জিজ্ঞেস করতে হবে আমাকে أمي تو الله الله رب العالمين لأخولين فعال لما يريد و هو الغفور الودود العرش المجيد فعال لما يريد الله قمشل عرش المالي امي تيني جاكو شتائي کرين الله جو دي إهودية در کے جگش کري نو بفتائي تهوتو ইহুদিরাও তো একমত হইতে পারতো না যে কার ঘরে ঘরে ইহুদিদের আসেনা এটা একটা হিংসা তাদের মধ্যে ছিল কিন্তু এই বংশ থেকে যে নবী এসেছে অতীতে তাদের সঙ্গেও কিন্তু এরা ভালো ব্যবহার করে নাই যেমন ঈশা আলহিস যেমন জাকারিয়া আলহ সালাম যেমন ইয়াহ ইয়া সালাম যেমন আল্লাহ যদি হেফাজত না করতেন আসমানে উঠায় না দিতেন তাহলে ঈশা আলাহামকে তারা এটা করতো ঈসা আলাহিসামকে পাহাড়ে আরেকজনকে সুলে দিয়েছে আরেপরে দাবি করা শুরু করেছে আমরা দিয়েছি তারা কিং যে আল্লাহ তাদেরকে যে মর্যাদা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে এই কারণে কি তারা হিংসা করবে আর হিংসা পতনের মূল আপনি হিংসা করবেন তাহলে আপনার নিজের আমল সব নষ্ট হয়ে যাবে আর আপনি যদি হন তাহলে মাহসুদের লাভ হয়ে যাবে কারো কোনো আপনার ক্ষতি আপনি করতে পারবেন না আমরাও হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে হাসাদ এতে মাহসুদের কোনো লাভ হয় না যাকে হিংসা করা হয় তার কোনো ক্ষতি হয় না কিন্তু হাসেদের কোনো লাভ হয় না সে ক্ষতিগ্রস্ত হয়ে যায় আতাইনা, মুলকান আল্লাহ রবীন্দিন কম্পিয়ার করে বলছেন দেখো ইব্রাহিমের বংশধর তোমরা যদি দাবি করো তা ইব্রাহিমের বংশধরদেরকে আমি আল্লাহ তো কম দেই নাই শুধু একজন নবী ইসমাইল থেকে দিয়েছি তোমাদেরকে কত বড় রাজত্ব সারা দুনিয়ায় দিয়েছি কত সুযোগ সুবিধা আর কি চাও তোমরা এরপরও তোমরা নবী মোহাম্মদা করোস নট ফেয়ার এটা আল্লাহ সব আল এ প্রসঙ্গ আলোচনা করছেন আমরা কন্টিনিউ করব আলোচনা We are going for a very short break and we'll be back very very soon stay in front of television screen assalamu alaikum wa rahmatullahi wa barakat tv bangla <laughs> জাহাঙ্গীর বইয়ে আনে আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত আটটায় সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায়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 <ruimatati> स्वागत पर जालो ইব্রাহিম আলাই বংশধরদেরকে আল্লাহ অনেক দিয়েছেন ইব্রাহিম আলাই বংশে কত নবী আল্লাহ দিয়েছেন এরপরে হারুন এরপরে সুলাইমান দাউদ জকার সবাইকে আল্লাহ সুবাহ দিয়েছেন দাউদ আলাহি কত বড় রাজত্ব আল্লাহ দিয়েছিলেন সুলাইমান আল্লাহ সাল্লামকে কত বড় রাজত্ব দিয়েছিলেন মৌসা আলহিসামকে কত বড় রাজত্ব দিয়েছেন কীভাবে ফেরাউনকে ধ্বংস করেছেন মৌসা আলহিসের হাতে কীভাবে আল্লাহ রাবুল্লা আলমেন তাদেরকে নাজাদ দিয়েছেন এর পরেও, ঈসা আলহি সাল্লাম এসেছেন ঈসা আলহিস্লামকে যে মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন মেরাকল হিসেবে পৃথিবীতে পাঠাইছেন আয়াত নাচ করেছেন এত কিছু করার পরেও কি তোমাদের এনাফ হয় নাই একজন নবী শুধু ইসমাইলের বংশ থেকে আসলে তাকে হিংসা করা শুরু করলে না যখন স্বভাব খারাপ হয়ে যায় বিরোধিতার নামে বিরোধিতা যাকে আমরা বলি সেই অবস্থার মধ্যে ইহুদিরা পড়ে গিয়েছে আর নাচারা তো তাদের তাবা হয়ে গেছে তাদের ফলোয়ার হয়ে গেছে এজন্য তাদের আসলে কোন কিছু করার ছিল না আল্লাহ রবাহিন বলছেন ফক্রাহ সব কিতাব দিলেন সব কিতাবই তো আল্লাহ সুবাহের কথা বলেন সব কিতাবই তো দিলেন এদের মধ্যে আর তার বংশে দিলেন আমার পরে আর কাউকে এটা দিবে না তাও আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। পাখির কথা বুঝেছেন মাসের কথা বুঝেছেন পিপি লেখার কথা বুঝেছেন এবং কি পিপড়ার কি কথা বলে তাও তিনিালামের বংশের মর্যাদা চলছে আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতটাকে তোমরা স্মরণ করো রিমেম্ব করবো সমস্ত সৃষ্টি জগতের উপরে আলামিনের উপরে আমি তোমাদেরকে প্রাধান্য দান করেছি আল্লাহ তো আনফেয়ার কোনো কিছু করেন না আল্লাহ তো জুলুম করে কোন কিছু করেন না ইনসাফের ভিত্তিতে করেন বে করেন না আল্লাহ তানুষকে মর্যাদা দেন মানুষদেরকে সুবিধা দেন এরপরে দিয়ে দেখেন যে মর্যাদাটা রক্ষা করে কিনা সুবিধাটা ঠিক রাখে কিনা এটা আল্লাহ সুফায় না হুয়া সব সময় দেখতে চান যদি আল্লাহ দেখেন যে না মর্যাদা ঠিক আছে সুবিধাটা ঠিক আছে তো আলহামদুলিল্লাহ রবিল্লা আলহাম আর কোনো অসুবিধা নেই যদি মর্যাদা ঠিক না থাকে সুবিধাটা ঠিক রাখা না হয় তখন আল্লাহ করে না আপনি যে নিয়ামতের কদর করবেন না সেই নিয়ামত আপনার কাছে থাকবে না যে সমাজ গুনিজনকে ধন্যবাদ দেয় না সুক্রিয়া জানায় না সেই সমাজে গুনীদের জন্ম হয় না যেই সমাজ আল্লাহর নিয়ামতের সুক্রিয়া করেনা আল্লাহ রবাহ আলামিন জোর করে তাদেরকে কোনো নিয়ামত দেন না আপনি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া জানাতে হবে চাইতে হবে ইহুদিরা খ্রিস্টানরা তাদেরকে আল্লাহ প্রচুর দিয়েছেন কিন্তু এই নেয়ামতের সুক্রিয়া তারা আদায় করে না। আর নিয়ামতের সুক্রিয়া আদায় না করার কারণে আল্লাহ তাদেরকে কষ্ট দিয়েছেন আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন আল্লাহ তাদেরকে পানিশমেন্ট দিয়েছেন আমার ভাইরা বোনেরা আমরা কোরআনের নিয়ামত আমাদের থেকে সিনাই নিয়ে যাবেন আমরা পদ হয়ে যাব। আর বাণী ইসরায়েলরা যেমন মৌসা আলহ সালামের সঙ্গে বিয়াদ চল্লিশ বছর ইয়াতি আর হে নবী আপনি ওই কাফের সম্প্রদায়ের উপরে আফসুস করে কোনো লাভ নাই এই দুরবস্থা তাদের হয়েছে কারণ আল্লাহর নিয়ামতের শুক্রিয়া তারা আদায় করেন দেখলে যে আল্লাহ ফেরাউনের বংশধের কে ডুবাই ডুবাই মারতেছে তারা পানি খাইতেছে তারা ভাসতেছে ডুবতেছে এবং একের পরে এক লাশ হয়ে যাচ্ছে লাশ হয়ে যাচ্ছে লাশ হয়ে যাচ্ছে লাশ হয়ে যাচ্ছে আর তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা বসলাম তো বসলাম এজাহ দুখো লাগে হাসিও লাগে এত নিয়ামতের পরে রফ গিয়ে যুদ্ধ করো আমরা এগিয়ে খালি দখল করব। তখন মুসা আল্লাহাম কি করবেন আল্লাহ আমি আমার ভাই ছাড়া আর কারো বিষয়ে তো আমি দায়িত্ব নিতে না। কাজেই কাফেরদের ক্ষেত্র থেকে আমাদেরকে আলাদা করে দাও তুমি আল্লাহ যদি আদায় না করি এই নিয়ামতের হক যদি আদায় না করি ওই নিয়ামত আমার কাছে থাকবে না আপনার কাছে থাকবে না এই জন্য কোরআনের নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে আমাদেরকে কোরআনের নিয়ামতের সুক্রিয়া কিভাবে আদায় করা যায় কোরআনের পাঁচটা হক যদি আপনি আদায় করেন তাহলে আদায় করা কোরআনের এক নম্বর হক হলো আপনার পরিপূর্ণ ফার্ম একদম শক্ত ইমান থাকবে আপনার যে কোরআন সব সমস্যার সমাধান কোরআন দিয়ে সব সমস্যার সমাধান হবে কোরআনের মধ্যে দিয়ে সবকিছু অ্যাচিভ করা যাবে কোরআনের মধ্যে দিয়ে সবকিছু পাওয়া যাবে কোরআনের মাধ্যমে আমরা সব কিছু আমরা সমাধান করতে পারব কোরআন সব করতে পারে এর মধ্যে আর কোন দুই নম্বরে আপনাকে কোরআন শরীফটাকে তাজবীজ সহকারে আরবি ভাষায় শুদ্ধ করে পড়তে হবে তিন নম্বর দায়িত্ব হলো কোরআনের অর্থটা আপনি বুঝবেন আপনাদের আরো ভান তো ভালো যদি আজম হন যেই ভাষায় আপনি বুঝেন এই ভাষায় যে এলমের উপরে আমল করা হয় না এটা হলো ওই গাছের মতো যেখানে কোনো ফল ধরে না ফল না ধরলে তো আমরা ওই গাছ ওইটা আমরা ওটাকে জ্বালানি কাঠ ফেলি পাঁচ নম্বরে হলো আপনি যার উপরে ইমান এনেছেন যাকে আপনি আমার এই কোরআন দিয়ে লাভ হয়েছে তুমিও কোরআনের কাছে আসো তুমি লাভবান হবা সু আপনি এটা মনোপলি করবেন না যে কোরআন খালি আমার আর কাউরে দিলে কম পড়ে যাবে এটা ওই যে ছোটবেলায় আব্বার কাছ থেকে শিখেছিলাম বিদ্যা অমূল্য ধন অতএব করবে বিদ্যা উপার্জন এই ধন কেউ নাই নিতে পারে কেড়ে যতই করিবে দান তত যাবে বেড়ে এটা কোরআনের ক্ষেত্রে হুবহু খাটে এটা অমূল্য ধন কাজে সবাই কোরআনের জ্ঞান অর্জন করুন এই কোরআনের ধন আপনার থেকে কেউ কেড়ে নিতে না আপনি যত দান করবেন কোরআন তত আপনার এলেম বাড়বে সুবহান আসুন। আর শুন কোরআনের আমরা বাড়াই কোরআনের পাঁচটা হক আদায় করি তাহলে কোরআন আমাদের কাছে থাকবে সম্মানের সঙ্গে থাকবে ইজ্জতের সঙ্গে থাকবে আমাদেরকে মুক্তি দেবে ইনশাআল্লা যারা আমাদের সাথে আজকে শরিক হয়েছেন যারা টেলিভিশনের পর্দার সামনে আছেন তাদের সবাইকে অনেক অনেক অনেক সুক্রিয়া জানাচ্ছি আবারও আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত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 उ राउ बार्मिंग नम्बर शून्य GB49-ARAY-3-000-8-3-0-1-1-3-2-3-0-1 SORT CODE-3-0-0-0-8-3 SWIFT BIC आई बैन जि चार नीति शून्य शून्य आठ तीन शून्य टा पाठ मेल कर सब जरूरी कथा पूर्वे सफलता कुरान तेलावि शैम पालन करज कर তাঁতের মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহকে করার মাধ্যম। আরো ফজিলত জানার জন্য দেখুন ফাজাইলে আমল প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশের বিস টিভি বাংলায়